ইবনু আব্বাস রদিয়াল তালাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহাম যেখানে কিরাত পাঠের জন্য আদেশ পেয়েছেন সেখানে পড়েছেন আর যেখানে চুপ থাকতে আদেশ পেয়েছেন সেখানে চুপ থেকেছেন কারণ আল্লাহ তালার বাণী তোমার প্রতিপালক ভুল করেন না সুরা মরিয়াম আয়াত নম্বর চৌষট্টি এবং নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা আল আহজাব আয়াত নম্বর একুশ